আনা আনাস রাজিলাহতালাহুতে বর্ণিত তিনি বলেন নাবিসাল্লাম যখন কোনও বিয়ে করেন তখন ওয়ালিমা করেন কিন্তু জায়নাব রাজিলাহ তালাহা এর বিয়ের সময় যে পরিমাণ ওয়ালিমার ব্যবস্থা করেছিলেন তা অন্য কারও বেলায় করেননি সেই ওয়ালিমা ছিল একটি ছাগল দিয়ে